আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহুল শ্রদ্ধা বাইবরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে রসুল আক্রমস্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এরপর্বে যা থাকবে সেটা হচ্ছে রসুল আকরম সালাম মুক্কা বিজয়ের পর যখন কাবাস শরীফে প্রবেশ করলেন সেখানে দূরে গাছ সালাদ করে কাবাস শরীফ থেকে বের হয়ে পড়লেন আর ইতিমধ্যে মুকাবাসীরা একত্রিত হয়েছে রসুল আকরমসাল ইসলাম তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন সেই তা শোনার জন্য তখন রসুল আকরমসা ইসলাম তাদের সামনে বক্তব্য দিলেন এবং সেটা ছিল গুরুত্বপূর্ণ একটি বক্তব্য এবং সেখানে আল্লাহর প্রশংসা প্রথমে করলেন এবং তার উপর প্রশংসা করলেন তারপরে যেই কথাটা বললেন ঐতিহাসিক একটি কথা সেটা হচ্ছে ইয়াম আশার কুরাইশ মাতর বিকুম। যেহে কোরাইশ জাতিরা যে তোমরা কি মনে করছো আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি এ পর্যায়ে তখন তারা বললেন যে হ্যা আমরা আপনার কাছ থেকে কল্যাণী কামনা করছি কারণ এখন খেরিম, আপনি সম্মানিত আমাদের ভাই পব্ন আখিন খেরিম এবং সম্মানিত ভাইয়ের সন্তান বললেন আজ তোমাদেরকে কোন তির করছি না বরং ইদ তোমরা চলে যাও তোমাদের আমি ছেড়ে দিচ্ছি তোমাদের থেকে কোন প্রতিশোধ নেওয়া হবে না এরপর এবং তার হাতে ছিল কাবা শরীফের চাবি যেটা তিনি নিয়েছিলেন উসমান রাদানুর কাছ থেকে তখন তাঁকে আলি আবন আবি তালিব রদরানু প্রস্তাব করলেন যে ইয়া আল্লাহ কোথায় তখন তাকে যখন ডেকে নিয়ে আসা হলো তখন রসুল আকরম চমৎকার একটি কথা বললেন বললেন এরপর রসুল আকরমসালাম যখন আপনার স্থির হয়ে গেলেন হম যে সব কাজ শেষ হয়ে গেল তখন মক্কার অধিবাসীরা তার কাছে আসলো বায়াত গ্রহণ করার জন্য এরপর রসুল আকরম কোরআশ মহিলাদেরকে বায়াত করলেন এবং রসুল আকরাম কয়েকটি ফতুয়া দিলেন উম সেটা হচ্ছে কয়েকটা জিনিস বিক্রি করা তিনি হারাম করে দিলেন তখন চারটা জিনিস এক নম্বর মুক্কা বিজয়ের আপনার বিশাল একটি প্রভাব পড়ল আরবদের অন্তরে মুক্কা বিজয়ের পর এবং সেটা কিভাবে যে তারা তো আরব দেশের লোকেরা অপেক্ষায় ছিল যে মুসলমানদের সাথে সাথে যে চলছিল। যেটার পরিণতি কি হয় কারণ অন্যান্য হম আরব জাতি মনে করছিল যে কুরাইশ বংশ তারা কাবার শিল্পের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে সুতরাং তাদের সাথে মুসলমানরা পেরে উঠবে না হম এই কারণে তারা একটা ফলের অপেক্ষা করছিল যে শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটা দেখার অপেক্ষায় মক্কা স্বাধীন করে দেওয়া হলো কাফেরদের সেই গ্রাস থেকে তখন মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করলেন কেন তারা দেখতে পেল যে এরাই আসল মানে আল্লাহর খাঁটি বান্দা। কারণ তারা ওদের উপর হয়েছে তখন রসুল আকরমাতে অবস্থান করেছিলেন। এই মুক্তা বিজয়ের পর ১৯ দিন পর্যন্ত তিনি এখানে ছিলেন হুনাইনের দিকে আবার বের হলেন এবং সেটা ছিল তাইফের কাছের একটি উপত্যকা এই বের হওয়ার কারণ হচ্ছে হুনাইনের দিকে যে রসুল আকরম সালামের কাছে সংবাদ এসেছে যে হাওয়াজেন গোত্র হুম। তারা ছিল তারা বিশাল আকারের মানুষ জমা করেছে সাথে যুদ্ধ করার জন্য তিনি বের হলেন তারা মুকায় পৌঁছার আগেই হম হাওয়াজেন আপনার গোত্রের বিরুদ্ধে হাওয়াজেনের জন্য হাওয়াজ হাওয়াজেনের লোকেরা তারা মোট জমা করেছিল বিশ হাজার মানুষ যে তারা যুদ্ধ করবে সুলের বিরুদ্ধে এবং তারা একটা চমৎকার কাজ করেছে যেটা মুসলমানদের ফায় এসেছে তারা এই বিশ হাজার শূন্যের পাশাপাশি তারা আপনার মহিলাদেরকে নিয়ে এসেছে তাদের মহিলাদেরকে সাথে এবং তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছে তারা তাদের সম্পদ যে উঁট ছাগল সবগুলো নিয়ে কিন্তু যুদ্ধের জন্য তারা রেডি হয়েছে তাদের লিডার ছিল মালিক আবনে আউু সাথে মদিনা থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করলেন এরা আর দুই হাজার মুক্কা লোকদের মধ্য থেকে হ্যাঁ আপনার অ্যাড হয়েছে যাদেরকে রসুল আকরাম শাস্তি দেন তাদের মধ্য থেকে নতুন এরা হম রসুল আকরম সাল্লা ইসলাম ইতিমধ্যে মক্কার উপর একজন দায়িত্ব ছিল আপনি নিয়োগ করে ফেললেন ইতিমধ্যে যে আপনার করার দায়িত্ব তারই থাকবে তিনি হচ্ছেন উসাইদ, আত্মদ তাঁকে রসুল আকরম মুকা প্রশাসক হিসেবে নিয়োগ করলেন যে বিচারের কার্যক্রম তার হাতেই থাকবে এবং তিনি হচ্ছেন প্রথম মুক্কার উপর ইসলামের যুগে সর্বপ্রথম আমির মক্কার আমির হিসেবে তিনি নিযুক্ত হন রসুল আকুল্লাম যখন হোনাই রাজনৈতিক তখন মক্কার থেকে যারা নতুন মুসলমান হয়েছে যাদেরকে তোলাকা বলা হয় কারণ রসুল এদেরকে ছেড়ে দিয়েছেন তো এরা যে দুই এসেছিল তাদের তারাই প্রস্তাব করেছিল এবং তাদের ইসলাম তো তখন দুর্বল ইসলাম সম্পর্কে কিছুই জানে না আমাদের জন্য একটা জাত আনুয়াদ আপনি বানিয়ে নির্ধারণ করেন এরকম একটা গাছ নির্ধারণ করেন যেরকম ওদের জন্য এই নির্ধারিত আছে তখন রসুল আকলাম রাগ করলেন এবং তিনি বললেন আল্লাহ সম্প্রদায় মুসা ইসলামকে বলেছিল যে তোমরা আপনি আমাদের জন্য একটা ইলাহ ঠিক করুন যেরকম ওদেরও ইলাহ আছে এটা তো কথা যে এরকম প্রস্তাব তো কোশ্চিন কালও হতে পারে না যে সাথে সেটার মোকাবেলা করলেন পরবর্তীতে ঝা সেটা হুনায়ন যুদ্ধের ব্যাপারে সেটা এরপরেই আমরা আসছি সেটার আলোচনা নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন এখানে আমরা শেষ করছি اللهم اشي قد انتظرت اقاك القدر التوفيق دين الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين